ইবনু উমার রাজে লাউ তালাহুতে বর্ণিত তিনি বলেন উসমান রাজু বদর বদরযুদ্ধে অনুপস্থিত ছিলেন কেননা আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহাম এর কন্যা ছিলেন তার স্ত্রী আর তিনি ছিলেন পীড়িত তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন বদরযুদ্ধে যোগদানকারীর সম পরিমাণ স্বভাব ও গণিমতের অংশ তুমি পাবে